ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন হে আল্লাহ আমাদের শামে অর্থাৎ সিরিয়ায় ও ইয়ামনে বরকত দান করুন লোকেরা বলল আমাদের নজ দেও নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে আল্লাহ আমাদের শাম দেশে ও ইয়ামনে বরকত দান করুন লোকেরা তখন বলল আমাদের নজদেও দেও রাবি বলেন নবী সাল আল্লাহ সাল্লাম তখন বললেন সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা ফাসাদ আর শয়তানের সিং সেখান হতেই বের হবে অর্থাৎ তার উত্থান ঘটবে